বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল ফালা মুদিল্লালা ওয়া মান ইয়ুদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাঈкати ফিল আরদি খলীফাহ सम्मानित दर्शकमंडली पृथ्वी बांगलार देखार पृथिवीर विभिन्न भी प्रान जरा अपेक्षा कर स्वागत जाना कससुल कुरान आलोचन आजकल पर्व आलोचना शुरू करब आदम आलाई सलासलम विषय आदम हलन पृथिवीर प्रथम মানব এবং প্রথম নবী আদম থেকেই আমাদের যাবতীয় সৃষ্টির মূল উৎস সমস্ত মানুষ সেখান থেকে এসেছে আল্লাহ রাবুল আলম বলছেন হুমা রিজা আলানির সুরায় প্রথমে আল্লাহ বলছেন হে মানবমন্ডলী তোমরা ভয় করো তোমাদের রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নাফস থেকে এক আত্মা থেকে অহা যিনি তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে পাবিন হুমা রিজা আলান ক্যাতিরমান অতঃ্পর তার থেকে অসংখ্য নারী পুরুষকে গোটা পৃথিবীতে বিস্তৃত করেছেন এই আয়ের থেকে স্পষ্ট বোঝা গেল এক নাফস কে আল্লা প্রথম সৃষ্টি করেছেন সেখান থেকে তার স্ত্রী হাউ আলাইহ সাল্লা সাল্লামকে সৃষ্টি করেছেন কোরআন দ্বারা প্রমাণিত এই নাফস হলেন আদম আলাইহ সাল্লা সালাম। আদম সালামের ব্যাপারে বলতে গেলে अनेकगुल विषय एखे रही विषय एखे आगुल सृष्टिरा हल एक कथा अल्लाह रबुल आलमीन ता के सृष्टि करल सुरकारा त्रिस नम्बर आयाते हैं সেই কথা যখন আল্লাহ অর্থাৎ তখন ফেরিস্তা মন্ডলী বললেন আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা রক্ত প্রবাহিত করবে ফসাদ সৃষ্টি করবে অথচ আমরাই আপনার তাসবি বর্ণনা করছি পবিত্রতা ঘোষণা করছি মা তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না এটা তিনি প্রমাণ করেছেন তাহলে আল্লাহ রাব্বুল আলমের নিজেই সৃষ্টি করলেন মানব জাতিকে আদম আলাই সাল্লা সালামকে আল্লাহ বলেছেন আদমকে আমি সৃষ্টি করেছি সলসলিন অর্থাৎ ঠনটন মাটি থেকে আল্লাহ রাব্বুল আলমিন আদমকে সৃষ্টি করেছেন এখানে আদম সৃষ্টির সাথে জিন এবং ইবলিসের একটি সম্পর্ক রয়েছে একটা ঘটনা রয়েছে জিন একটা জাতি আল্লাহর রাবুল আলমিন বলছেন আমা হল জিন্ন ইল্লাবদন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য আল্লাহর রব্বুল আলমিন জিনকে আগে সৃষ্টি করেছিলেন জিনরা আল্লাহর ইবাদত করেনি ফেতনা ফাসাদ করেছে অতঃপর আল্লাহর রাব্বুল আলমিন চেষ্টা করলেন আদম আলাহ সাল্লাহ সাল্লামকে অর্থাৎ মানব জাতিকে আল্লাহ বলছেন সুরয়ে সোয়াদের পঁচাত্তর নম্বর আয়াতে। যে আমি আদমকে সৃষ্টি করেছে আমার হাত দ্বারা ইবলিশকে লক্ষ্য করে বলছে বলছেন তাকে সেজদা করতে তোমাকে বাধা দলে কিসে তাহলে বোঝা গেল আল্লাহ রাবুল আলমিন আদম আলাইকে সালাতামকে নিজ হাতে মাটি দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ যে মাটি দ্বারা সৃষ্টি করেছেন আদম আলাইকে সাল্লা আসাল্লামকে তা তিনি পবিত্র কোরআনের সুরা রোমের বিষ্ণু রায়াতে বলেছেন অমিন আয়াতিহি কুরাব আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন হল এই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে অথবা তোমরা মানুষ হয়েছ এবং গোটা পৃথিবীতে সৃষ্টি ছড়িয়ে গেছ তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন মানব জাতিকে তিনি নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন আদম আলাহামকে এবং মাটি দ্বারা সৃষ্টি করেছেন সম্মানিত উপস্থিতি আর আদম মানেই মাটি যেহেতু তার মূল কাঠামু, মূল বস্তু ছিল ধাতু ছিল মাটি এই জন্য তার নামই রাখা হয়েছে আদম আর হাউয়া জীবন্ত হাওয়া মানে জীবন্ত এর কারণটা হলো এই জীবন্ত আদমের পাশ থেকে আল্লাহ রাব্বুল আলমিন হাওয়া আলাইহাতামকে সৃষ্টি করেছেন তাই তার নাম হাওয়া মানে জীবন্ত ব্যক্তি সম্মানিত উপস্থিতি তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন আদম আলাইসালামকে মাটি দ্বারা এখানে ফেরেস্তারা যখন উক্তি করলেন কিন্তু সৃষ্টি করার দরকার নয় ফেরতাম সৃষ্টি করবে কিন্তু আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না আদম আল্লাহামকে সৃষ্টি করার পরে ও আল্লা মাহম আসমাহুল্লাহা সোম্মা আলালা বা কহাল আল্লাহরাবুল আলমিন আদমকে সৃষ্টি করলেন এবং তাকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন ফেরেস বললেন যে ঠিক আছে তোমরা নামগুলো বলো যদি তোমরা জানো তাহলে সেটা পেশ করো সত্যবাদী যদি হও ফেরেজ কাছে নামগুলো পেশ করলেনা ইনকা আংতাল আলিমুল হাকিম আল্লাহ আল্লাহরাবুল আলমিন যখন বললেন ফেরেস্তাদেরকে লক্ষ্য করে তোমরা বলো তোমরা পারো তারা বলল মহা পবিত্র আল্লাহ আপনার পবিত্র ঘোষণা করছে লা ইলমা না ইল্লা মা আমাদের এলম নেই ততটুকু আছে যতটুকু আপনি শিক্ষা দিয়েছেন হে আল্লাহ আপনি বড় মহাপরাকমশালী প্রজ্ঞা ময় ফেরস্তার নামগুলো বলতে পারলো না আল্লাহর রব্বুল আলমিনের কাছে ফেরেস্তা যখন বলতে পারল না তখন আদমকে বললেন আদম তুমি নামগুলো জানিয়ে দাও তখন তারা জানিয়ে দিল তখন ফেরেস্তারা লজ্জিত হলেন সম্মিলিত উপস্থিতি এখান থেকে বোঝা যায় আল্লাহর রাবুল আলমিন আদমের মর্যাদাটাকে তিনি অক্ষুণ্ণ রাখলেন মর্যাদাকে তিনি অটট রাখলেন এই আয় থেকে বোঝা যায় আদম আলাহাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিত না কারণ তিনি সব নাম সম্পর্কে জানতেন কেয়ামত পর্যন্ত আমরা আরো যা কিছু জানি না সেটা আদম আলাহিসাল্লাম জানতেন মোবাইল আবিষ্কার আগে হয়নি পরে হয়েছে তাহলে এটা আদম আলা জানতেন আরও ভবিষ্যতে কেমন পর্যন্ত যা আবিষ্কার হবে সব কিছুই জানতেন আদম আল্লাহাল্লাম সুতরাং আদমি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিত মানুষ এটা প্রমাণিত হয় এই আয়াত দ্বারা আদম আলাহ সাল্লাম ফেরেস্তাদের চেয়েও বড় শিক্ষিত মানুষ ছিলেন এটাও প্রমাণিত হয় সম্মানিত দর্শক মন্ডলী আমরা এর সঙ্গে আর বিষয় যোগ করব যখন আল্লাহ আদম আলাহাতামকে সৃষ্টি করলেন ফেরেজ তারা বাধা দিলেও তারা না জানার কারণে বাধা দিয়েছে আল্লাহ রাবুল আলম তাদেরকে সৃষ্টি করলেন এবার ফেরেজ তাদের মধ্যে স্থান গেড়ে নিয়েছিল যেটা তাফসিলের কর্তুবির মধ্যে এসেছে জিন জাতির মধ্যে ইবলিস ছিল সবচেয়ে এবাদত গুজার এত এবাদত করত যার কারণে আল্লাহ রবুল্লা আলমিন তাকে মর্যাদা দিলেন এবং ফেরেস নেতা বানিয়ে দিলেন দুঃখজনক ব্যাপার হলো এই আল্লাহ রব্বুল আলমিন বললেন তাদেরকে সম্মানিত উপস্থিতি আমরা ছোট্ট একটু বেরতি নিচ্ছি বিরতির পরে আবার ফিরে আসছি ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আর আপনারা দেখছেন বাংলা জাহান चालनारण सुंदर एक जदि विधान नार ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन मदै त आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल्प्रे निर्वाचित कितब गल माराम मीन आदिल्ला तकाम हादीर सुव्यवस्था करक के शार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 ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না অথচ তার মধ্যে কত এবাদত ছিল কত এবাদত জীবনে করেছে কত মর্যাদা সে অর্জন করেছিল কিন্তু এবাদতে তাকুয়া ছিল না নমনীয়তা ছিল না বিনয়ী ছিল না তার মধ্যে এহলাস ছিল না তার মধ্যে আরবি কবি বলছেন দাম থাকত এলেম অর্জন করেছে আলেম সাহেব কিন্তু তার মধ্যে তাকুয়া নাই বিনয় নেই তাহলে এই এলিমের কোন দাম নেই যে তাকুয়া বিহীন এলিমের দাম থাকতো তাহলে ইবলিস হতো সৃষ্টির সেরা ব্যক্তিত্ব কিন্তু না আল্লাহ তাকে সেরা করেনি বিনয়ী মধ্যে ছিল না তাকু আচ্ছার মধ্যে ছিল না বন্ধুরা আমার ইবলিস একটি কথা লঙ্ঘন করে সে কাফের হয়ে গেল অহংকার করে সে মারদুত হয়ে গেল এবং জান্নার থেকে বিতাড়িত হলো ফখরুজ মিনহা বুড়া আল্লাহ বলছেন তুমি অপমানিত হয়ে বঞ্চিত হয়ে জান্নার থেকে বেরিয়ে যাও তুমি বিতাড়িত হও তোমার এই জান্নাতে থাকার কোনো সুযোগ নেই আল্লাহ তাকে অপমান করে বের করে দিলেন জান্নার থেকে তিনটা গুণ তার ছিল একটা অস্বীকার করেছে একটা তাকব্বর করেছে অহংকার করেছে আর যুক্তি দেখিয়েছে সে আমাদের মধ্যে এই তিনটি রয়েছে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে একটা হুকুম লঙ্ঘন করার কারণে মাত্র একটি অপরাধ ছিল তার তিনটি হুকুমলা শেষ করো। আল্লাহ রব্বুলাল মহান আল্লাহর নির্দেশ কত গুরুত্বপূর্ণ কত রহস্যময় কত তাৎপর্যপূর্ণ আমি কি আদম সন্তান সন্তানিসাবে সেটা জানি সেটাকে আমি উপলব্ধি করি আমি কি ভাবি না সৃষ্টির সূচনাই আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ হুকুম লঙ্ঘন করলে চিরজীবনের সমস্ত এবদত নষ্ট হয়ে যায় যুগ যুগ ধরে ইব্রিস এবদত করে আল্লাহর মর্যদা আসে অর্জন করার চেষ্টা করেছে ফেরেস্তাদের নেতা হয়ে গেছে জাননাতে পর্যন্ত ঠাই পেয়েছে কত নিজেদেরকে অহংকারী মনে করি দম্ভ দেখিয়ে মাঠে চলি এতটুকু ভয় করি না চিন্তাও করি না আমরা কত যুক্তি দেখাই যুক্তি দিয়ে দর্শন দিয়ে কোরআনকে আমরা অস্বীকার করি নবী মোহাম্মদ সাল্লামের সোনার স্বীকার করি কতই না লঙ্ঘন করি কি আমি হলাম আগুনের তৈরি আগুনের শিখার তৈরি যে শিখা উপরে উঠে আদম হলো মাটির তৈরি মাটি ছেড়ে দিলে দিকে আসে আমি তাকে চেষ্টা করবো কেন আর আপনি আমি আজকে কত যুক্তি কত দর্শন কত ফন্দি কোন ফিকির কত ছোটখাটো বলে কোটি ঢাঁটি বলে শরীরতকে অবজ্ঞা করছে একটু আপনি চিন্তা করেছেন আল্লাহর হুকুমকে লঙ্ঘন করছি কত আমি অহংকারী আমি যেটা বলছি সেটাই সঠিক কোরআন হাতেছে তোয়াক্কা করি না আমি অহংকার করছি অস্তাক সে অহংকার করলো সে তাকব্য করলো করল তা করলো না নিজের বড়াই দেখালো এলমের বলাই দেখা এসে এলমের বড়াই দেখিয়ে জ্ঞানের বড়াই করে আমি নিজের মধ্যে দর্শনের ভাব দেখিয়ে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআনকে অবজ্ঞা করলাম আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া বিধানকে অবজ্ঞা করলাম বললাম এটা কল্প মাত্র এটা ঘটনা মাত্র অবজ্ঞা করলাম বন্ধুরা আমার আদমের সৃষ্টি এবং হেরেস্তাদের এটাকে সেচদা আদমকে সম্মান দিতে অস্বীকার করেছিল ই প্লিজ এই একটি হুকুম লঙ্ঘন করার কারণে তার শাস্তি হলো কয়টা একটা শাস্তি হলো প্রথম শাস্তি সে জান্নাত থেকে বিতাড়িত হলো দুই নম্বর সে কাফের হয়ে গেল তিন নম্বর জীবনে যত এবার করেছিল সবগুলো নষ্ট হয়ে গেল কারণ অহংকার সমস্ত হৃদয়ের নেকিকে খেয়ে ফেলে আর আমরা আজকে কতই না যুক্তি দিয়ে অহংকার করে শেষ করে দিচ্ছি কতই না হুকুম লঙ্ঘন করছি আল্লাহ সালাদ পড়তে বলেছেন পড়িনা। আল্লাহ শিরিককে বর্জন করতে বলেছেন করি না আমি কবরে গিয়ে মানবরচিত মতবাদকে আমি গ্রহণ করেছি বককে ধারণ করেছি শয়তানের তাগুতকে গ্রহণ করেছি এতটুকু ভয় করি না রসুল্লাহ সাল্লা সাল্লাম কথা বলছেন আমার প্রত্যেক উন্মত জান্নাতে যাবে ইল্লা আবা। তবে যে আমাকে মানে না সে জানাতে যাবে না এই আবাস অস্বীকার করে তিনি বললেন এই ব্যক্তি জান্নাতে যাবে আর যে ব্যক্তি আমাকে মানে না এই ব্যক্তি আবার যে ব্যক্তি অস্বীকার করে যদি আপনি আল্লাহর বিধান রাসুলার বিধানকে অবজ্ঞা করেন বন্ধুরা আমার কি চমৎকার ঘটনা থেকে প্রমাণিত হয় আল্লাহর বিধানকে অবজ্ঞা করলে ব্যক্তি কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ওই ব্যক্তির যাবতীয় যাবে কারণ ইবল ছিল না অপমানিত হবে বঞ্চিত হবে সম্মানিত উপস্থিতি আদমের সৃষ্টি এবং ইবলিসের এই হটকারিতা পক্ষান্তরে ফের এই নমনীয়তা আমাদের সামনে স্পষ্ট আল্লাহর নির্দেশ সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করলেন হয়ে গেলেন আসুন আমরা ঘটনাটা বোঝার চেষ্টা করি আল্লাহ তো অফিজ্ঞান করুন আমিনা ফিরক আসসালাম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 शुक्रवार रत दस टेब सम्प्रचार सकाल साढ़े पाक तुम मृत जीवर मंस और शुआर अवैध बिड़ी तमक जर्दारिगारेट गुड़ हराम खाद्यदारण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 ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কুরানো আয়াত উল্লেখ আছে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 কোন স্থান নে ইসলাম বেশ টিভি বাংলা সমাপ্ত সল্যুশন ফর হ্যুম্যানিটি part of the question he's asking that you say in your presentation that Christ was not crucified. He wants to know who has been responsible for deceiving people into the fact that he was crucified. The brothers pose the question that Jesus Christ peace be upon him was crucified on the cross and the Quran says he was not killed, he was not crucified, it was only made to appear so. The brothers ask the question, who was responsible for deceiving the people? Here the Quran says it was only made to appear so. When it says it was made to appear so, the question of deception doesn't arise. For example, if suppose doctor says and he makes to appear that you know everything is fine. That doesn't mean he's deceiving anyone. Here the question of deception doesn't arise. It was only made to appear so. That means there was a misconception that Jesus Christ peace be upon him, he was crucified or that he was killed. It was only made to appear so. Then there are various hypotheses given that maybe, maybe that Judas, you know, who had betrayed Jesus Christ, peace be upon him, he was crucified on behalf of Jesus Christ, peace be upon him. Some people say that it was one of the Jews who was crucified and there are various theories, but the Quran says that it was only made to appear so. Anyone who differs that Jesus Christ, peace be upon him, was crucified is full of doubts, illithaba zan, only conjectures to follow. So here Allah subhanahu wa ta'ala, Almighty God, He saves His messenger, that is Jesus Christ peace be upon Him, by lifting Him alive and making people to appear as though it was that Jesus Christ peace be upon Him. was killed. But actually he was not killed, neither was he crucified, as it's mentioned in the Quran, in Surah Nisa, Chapter 4, verse 157. Hope that answers the question. Thanks, Doctor. Let's go back to the phone. Hello, you're on the air. Assalamu alaikum. Wa alaikum, salaam My name is Sister Zarina, and I'm a artist attached to the National Psychiatric Hospital. Okay, go ahead. The question I like to ask is, is there any evidence of sawheed in the Vedic scriptures? Okay, I put that question to Dr. Zakir. Is asking if there is any evidence of Tauheed in the Vedic scriptures. This is asked the question that is there any evidence of Tauheed in the Vedic scriptures. I believe the sister has switched on the TV a bit late. In the beginning part of this program I had given a talk on Religion in the Right Perspective and there I even spoke about the concept of God in Hinduism where I quoted various quotations from the Vedas which speak about monotheism and the Veda does speak about monotheism As regarding Tawhid in Islam Tawhid does not merely mean believing in one God Besides believing in one God it even means that we have to agree with the concept of the three categories of Tawhid There's basically three categories of Tawhid that is Tawhid al-Ibadah Tawhid al-Asma al-Sifat and Tawhid al-Bubiyah Tawid al-Rububiyah which is the first category means that believing in the unity of Lordship of Allah subhanahu wa ta'ala. That everything in the world is sustained and created by Allah subhanahu wa ta'ala. He is the Lord of the full universe. Second is Tawid al-Asma wa Sifat. That is you should only give the names and the attributes of Allah subhanahu wa ta'ala that were given by Him and His Prophet. No other attributes can be given or names can be given. And third is Tawheed Al Ibadah, that is believing in the unity of worship of Allah subhanahu wa ta'ala.